বাংলা মানবতা সমাধান আলহামদুলিলামিমাই আপনারা দেখছেন বাংলা পিস টিভি থেকে বাংলা অনুষ্ঠান বাংলা প্রোগ্রাম ইসলামের হালাল হারাম ইসলামের অর্থনীতি এবং আরো বিভিন্ন মশলা মশাইল যা শুনে আমরা যদি আমল করি আমরা উপকৃত হবো ইনশাআ আল্লাহ আল্লাহামদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন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 আপনারা জানেন যে ঘর থেকে যখন বের হইতে হয় তখন কি বলতে হয় বিসমিল্লাহ তওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহ আকবার যখন আপনি ঘর থেকে বের হবেন বিসমিল্লাহে তওয়াক্কাল তো তখন কী হবে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা নিযুক্ত হয়ে যায় তাই না ফেরিস্তা নিযুক্ত হয়ে যাবেন এবং আপনার হিফাজতের জন্য আপনার সহযোগিতার জন্য আল্লাহ আকবার কিন্তু এমন হলে হবে না যে আপনি সব দুয়ারে লাঠি খেয়ে শেষকালে আল্লাহর দরজায় আসবেন সেটা হবে না উদাহরণস্বরূপ একটা কথা বলি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 যদি আপনি বলেন আল্লাহ আল্লাহর থেকেই আল্লাহ আল্লাহ সব সময় আছে তারও আল্লাহ আছে যার কেউ নেই তারও আল্লাহ আছে এ হচ্ছে তওয়াক্কুল বিসমিল্লাহ ঘর থেকে বের হয়ে যান সার্টিফিকেট নিয়ে ওইখানে আগে দরখাস্ত দেন তারপরে এইখানে দরখাস্ত দেন ওইখানে দরখাস্ত মঞ্জুর হয়ে গেলে হয়ে যাবে খবরদার ভাবেন না এখানে আগে মঞ্জুর মালিক আল্লাহ আমাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও আমি উপায় অসিলা এই অশিলাতে আমাকে হালাল রুজি দাও তারপরে যান ইনশাল আপনার দরখাস্ত মঞ্জুর হবে এই নীতি এই নিয়ম বলুন কজন মুসলমান মেনে চলে তার ভিতরে না এরকম তাকওয়া আছে না তাকুল আছে আল্লাহর উপরে যথার্থ তা থাকা দরকার আল্লাহর যথার্থ ভরসা থাকা দরকার না হ্যাঁ আল্লাহ না আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেন না এইভাবে যদি পূর্ণ আস্থা রাখেন আল্লাহ তালা আপনাকে আপনার আশা পূর্ণ করে দেবেন যে আশায় আপনি আছেন সে আশার কাছে আপনাকে পৌঁছে দেবেন মোট কথা যে আল্লাহর উপরে ভরসা করতে হবে নিজে চেষ্টা চালিয়ে যেতে হবে হাদিসটা আমি আগে বলেছিলাম আবার সেই হাদিসই বলছি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ও বলছেন আল্লাহ যদি তোমরা আল্লাহ ভরসা করার মতো করো যেভাবে ভরসা করা দরকার সঠিকভাবে ভরসা করো তাহলে লারাজা কাকুম বিভিন্ন বর্ণনা আছে বিভিন্ন রকমের লারাজা কাকুম আল্লাহ তালা তোমাদেরকে রুজি দেবেন কামায় যেমন পাখিকে রুজি দিয়ে থাকেন হাদিস আ তার মানে হলো যে পাখিকে বাসা ছেড়ে বের হয়ে যেতে হবে বাসার ভিতরে যদি পাখি বসে থাকতো তাহলে পাখিকে কেউ রুজি যেত না খবরদার না কুড়েমি করে আলসেমি করে অলসতা করে বাড়িতে বসে থাকবো অথবা বাপের হোটেলে বসে বসে খাব যদি বাপের হোটেল থাকে বাপের হোটেলে বসে বসে খাবো কিংবা অন্যের গলগ্রহ হয়ে থাকবো আর তাদের কাছে কথা শুনবো না খবরদার না চালের কেজি কত না মামার ভাতে আছে চালের কেজিও জানো না কত কেন মামার ভাতে আছে এরকম লোক আছে দুনিয়া সংসারে এই রকম না বরং তুমি আল্লাহর ওপরে ভরসা করো বেরিয়ে যাও ঘর ছেড়ে যাও আজকাল বহু মানুষে স্বদেশে বিদেশে বহু জায়গাতে কাজ করে খাচ্ছে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 ওকে আমার সন্তুষ্ট রাখতে হবে মিথ্যা বলে হোক চাপলুসি করে হোক যেমন করে হোক চামচা বেনে হোক যেমন করে হোক আমাকে তার সন্তুষ্টি অর্জন করতে হবে যদিও আল্লাহকে অসন্তুষ্টি করে হয় তাহলে এটা হচ্ছে বিশাল ব্যাপার যে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে তাকে সন্তুষ্ট করবেন এটা কিন্তু ইসলাম বিরোধী কাজ হচ্ছে আপনার হারাম হবে তার হাতে রুজি নেই রুজিকার হাতে আছে আল্লাহর কাছে মহান আল্লাহ এই বিধান আমাদেরকে রাসুল্লাহ আসলামের মাধ্যমে দিয়েছেন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 অভাব সেখান থেকে আসছে মানুষকে বলা হয় যদি দূর করেন আর যদি কোন অভাব আসে আর আল্লাহর কাছে জানায় গোপনে আল্লাহ গো তুমি অভাব দিয়েছো তুমি মোশনকারী তুমি দূর করো তাই না যদি তোমার কোনো অনিষ্ট আছে কষ্ট আসে ক্ষতি আসে বিপদ আসে আসে তাহলে আল্লাহ রসুল বলছেন অভাব আসার পর যদি তুমি আল্লাহ কে জানাও আল্লাহ তাকে রুজি দেবেন হয় এই নিকটে না হয় দূরে সত্তর রুজি দিতে পারেন এক দুদিনের দিনের ভিতরেই আপনার ব্যবস্থা করে দিতে পারেন তবে যদি না হয় তো আপনি সবুর করুন আপনার ব্যবস্থা যেহেতু আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন সে দরখাস্ত কবুল হবে আর তার দেরিতে হলেও আপনার দরখাস্ত কবুল হবে তবে একটা কথা মনে রাখতে হবে দরখাস্ত দিলেই যে কবুল হবে তা না দোয়া করলেই যে কবুল হবে তা না তাই না কিছু জিনিস আছে দোয়া হচ্ছে ওষুধের মতো দোয়া হচ্ছে ওষুধের মতো আপনি অনেক সময় দোয়া করেন দোয়া কবুল হয় না তাই না কেন কবুল হয় না কারণ আছে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 চান হলে সহায়ক কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে भो भावे बुझार की ज्ञान रखा जरूरी जानते होले देखुन मूल कुरान और इस्लामी आदर्श आज रात 8:30 टाइप आप पुन प्रचार सकाल 6:00 टाइप बांग्लादेशे पीएस टीवी बंगाले नबीजी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मौनी मुक्ता शुहाब बिन सिनान अल रमीत रजी अल्लाह अनु बलन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 আধ্যাত্মিক কারণ এগুলো হচ্ছে আপনার বাহ্যিক কারণ না বাজ্যিক কারণ যেটা আপনি নিজে করবেন নিজে মেহনত করবেন নিজে চাকরিতে আপনি দরখাস্ত দেবেন আপনি লেখাপড়া করবেন ইত্যাদি তো এগুলো হচ্ছে আধ্যাত্মিক কারণ সুতরাং আধ্যাত্মিক কারণ মধ্যে একটা কারণ হলো ইবাদাত্লাহ তাল আল্লাহ তালার ইবাদত করা আল্লাহর ইবাদত করা মানে আপনি শুধু নামাজ রোজা করবেন তাই আল্লাহর ইবাদত করা ব্যবসাতেও ইবাদত হয় ব্যবসাতে হালাল হারাম যদি তামিজ করেন সেটাও ইবাদত তাই না ইবাদত হয় সেখানেও আপনার ইবাদত হয় প্রত্যেক কাজে আপনার ইবাদত হতে পারে এমন কি পেশাব পায়খানা করতে গিয়েও আপনার ইবাদত হতে পারে স্ত্রীর বিছানায় গিয়েও আপনার ইবাদত হতে পারে স্ত্রীর বিছানা থেকে রাজকার্য পর্যন্ত আপনার ইবাদত হতে পারে প্রত্যেক জিনিসে আপনার ইবাদত হতে পারে যখন আপনি প্রত্যেক বিষয়ে আল্লাহর আনুগত্য করবেন তখন আপনার ইবাদত হবে পেশাব পায়খানা করতে গিয়ে যখন বাথরুমে ঢুকবেন তার আগে কি বলবেন বিসমিল্লা আল্লাহমাইনি আউজ খুবসু আবাস হয়ে গেল ইবাদত পায়খানা থেকে বের হলেন আবার আপনি বললেন গোফার নাক হয়ে গেল ইবাদত আর কি আপনি যা করবেন তাতেই ইবাদত আছে যা করবেন তাতেই ইবাদত আছে সুতরাং যদি আল্লাহর ইবাদতে আপনি মশগুল হন ইবাদত মানে মসজিদে বসে থাকা না ইবাদত মানে বসে বসে শুভান আল্লাহ শুভানাল্লাহ করা না ইবাদত মানে করে যাওয়া না ওই যে হাজর তোমার কথা বলেছিলাম এক লোককে দেখলেন যে মসজিদে বসে এ করছে ইবাদত করছে তারপরে সে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি তো ডেলি এখানে মসজিদে বসে বসে এ টেকআপ করছো তোমার রুজি কিভাবে চলে তোমাকে খেতে কে দেয় তো কি বলল লোকটা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 তাহলে রুজি পাবেন সে কথা মোহাম্মদুর রসুল্লাহ হাদিসে বলেছেন ইয়াকুল ও রব্বুকুম ইয়া ইবনা আদম তাফারী ইবাদাতি ও কালবাকিনান হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো বা সময় নাও তাহলে পরে আমি তোমার হৃদয়কে ধনবত্তায় পরিপূর্ণ করে দেবো দেখেন হৃদয়কে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 ধনবত্তায় পরিপূর্ণ করব। এবং হাতকে রুজিতে পরিণত সন্তান তুমি আমার থেকে দূর হয়ে যেও না তার মানে আমার ইবাদত থেকে দূর হয়ে যেও না তাহলে আমলা ও ফাকরান যদি তা করো তাহলে আমি তোমার হৃদয়কে দারিদ্র্যে পরিপূর্ণ করে দেবো দরিদ্রতায় পরিপূর্ণ করে দেবো আমলা ও ইয়াদা সোলানা তোমার হাতকে ব্যস্ততায় পরিণত করে দেবো তোমার হাতে শুধু ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা অথচ রুজি পাবে না তোমার হৃদয়টা কি হবে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 অবশ্য বিনা কারণেও অনেক সময় রুজি আসে তো সেই রকম যখনই জাকারিয়া মেহরাবে তার কাছে প্রবেশ করতেন দেখতেন তার কাছে রুজি আছে ফল বলে ফলের মৌসুম না সেই মৌসুমের ফল ওখানে উপস্থিত কাল আন্না কি জিজ্ঞেস করছেন মারিয়াম এ তোমার কাছ থেকে কি করে আসে গেল তোমার কাছে আপনি ভাববেন না যে মারিয়ামের মতো আমার রুজি আসবে আমি মসজিদে বসে থাকবো আর হ্যাঁ শীতের ফল আসবে শীতের কালে শীতকালে গ্রীষ্মের ফল আসবে এটা ভাববেন না এটা বিশেষ বিশেষ মানুষের জন্য মজেজা কারামাত বলতে পারেন আপনি ভাববেন না যে আমারও কারামাত আমি আল্লাহর ইবাদত করব আমার এরকম বোঝ থাকলে হবে না আপনাকে রুজির অনুসন্ধান করতে হবে রুজি খুঁজতে হবে রুজির পথ অবলম্বন করতে হবে তবেই রুজি আসবে আল্লাহতালা ইবাদতের সাথে আল্লাহ তালার উপরে তওয়াক্কুলের সাথে রুজি খুঁজবেন ইনশাল্লা রুজি পাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন সেইভাবেই আমরা রুজি পেতে থাকি আল্লাহম্ম আমিন এখন হাতে কিছু সময় আছে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারে কিন্তু মহিলাদের মধ্যে নবী নেই সেহেতু নবী হওয়ার প্রশ্ন আসছে না এখানে আল্লাহর ওলি অবশ্যই ছিলেন এবং আপনারা জানেন আল্লাহ রসুল বলেছেন যে পুরুষদের মধ্যে অনেকে কামেল হয়েছে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 নজর মেনেছিলেন যে আমার পেটে যা আছে জানতেন না ছেলে না মেয়ে আমি বাইতুল মাগদেশের খিদমতের জন্য কি করলাম নজর মারলাম আর যখনই নজর মারা হয় ওয়াজেব হয়ে যায় তারপরে যখন প্রসব হলো তখন বললেন আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যে মসজিদের খিদমত করবে কিন্তু এতো মেয়ে ছেলে মেয়ে ছেলেকে মসজিদের খিদমতে কী করে দি। তো আল্লাহর পক্ষ থেকে বলা হলো ওলাইসা জাকার ও কাল পুরুষ মেয়ের মত হয় না এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে মেয়ে হয়েছে তোমার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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়